মরুভূমিতে জল অনেক দূরে এক গ্রামে দুই দক্ষ কারিগর থাকত আর খুব বন্ধু ছিল দুজনে আর মাটি দিয়ে মূর্তি করতে দুজনে খুব ভালোবাসত তারা বানাত খেলনা বাসন পত্র হাতা খুমতি এরকম অনেক জিনিস যেহেতু গ্রামটা খুব ছোট ছিল তাই জেমস আর অ্যালেক্স তেমন রোজগার ছিল না তাদের দেওয়ার মতো পয়সাই ছিল না গ্রামের লোকেদের কিন্তু জেমস আর কি বলছি একটা বানাতে কত সময় লাগে একবার জেনে গেলেই পরের গ্রাহককে কবে জিনিসটা দিতে পারবে তার একটা আন্দাজ করা যাবে না আমি ঠিক আছি এটা করতে পারবো चिंता समय मतन क्या करते तुम्हें बुझते निजेपर अत्याचार करो ना किच्छू हालाक्स चिंता करो ना অ্যালেক্স নিষ্ঠাবান ও মনোযোগী কারিগর ছিল নতুন কাজ হাতে নিলে সেটা সময় মতো শেষ করে গ্রাহককে দিয়ে দিত সে একটা কাজ করতে পারত আর সময় মতো কাজ শেষ হত কিন্তু জেমস মনোযোগী ছিল না একটুও সে কাউকে না বলবে না আর সব সময় কাজে ডুবে থাকবে मैंने তুমি তোমার সব শিল্পকর্ম নিয়ে ওখানে কি বিক্রি করো আর ওখানকার লোকেরা তোমার গুণের অনেক দাম দেবে কদর করবে তুমি অনেক বেশি রোজগার করতে পারবে তাই নাকি কথাটা অবশ্যই ভেবে দেখবো অনেক ধন্যবাদ मेटी दूटर उपर मुद्रा दिए हाथी निले तुम्हें क्लान देखा घुम हाथ क्या शेष कर दारूण बेपारोन तुम्हार की मत सब जिन बड़ शहरे रोजगार कपटाओ बस बस কাজের চা বেশি ঠিকই তুমি হয়তো ঠিক বলছো কিন্তু এত বড় একটা মরুভূমি এরকমই একটা দল হচ্ছে। ওদের সঙ্গে আমরা মরুভূমি পেরোতে পারি তা তো বটে আমি শুনেছি মরুভূমির ওপারে প্রচুর ধনী লোকের বাস হয়তো কোন সুন্দরী মেয়েকে বিয়ে করে ওখানে সুখে শান্তিতে করব। কে বলতে পারে ঠিক এখন তুমি ভালো করে নাও। বলেছের ঘুমটা পুষিয়ে নিতে হবে তো আমরা কাল সকালেই ওই দলের সঙ্গে বেরিয়ে পড়ব সেই রাতে জেমস আর অ্যালেক্স শান্তিতে ঘুমলো পরের দিন সকালে তাদের হাতের কাজ খাবার আর প্রচুর জল গাড়িতে বোঝাই করলো অনেকটা রাস্তা যেতে হবে তাই প্রস্তুত হয়ে যাওয়া দরকার ভালোভাবে যাত্রা শুরু হলো জেমস আর অ্যালেক্স বড় শহরে তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী কিভাবে বেশি রোজগার করা যায় নতুন কি কাজ শেখা যায় আর নতুন নতুন কি সৃষ্টি করা যায় এই নিয়ে আলোচনা চলতে লাগলো যাত্রীরা দুপুরে খাবার জন্য থামতো আর তারপর সেই রাতে খাবার সময় বেশ কিছুদিন এইভাবে চলল কিন্তু প্রচন্ড গরম সহ্য করা এটা কি হচ্ছে সব সময় এতই থাকে এখানে আমার তো মনে হয় না আমার জল চাই অনেক জল এনেছিলাম কিন্তু এখন প্রায় শেষ হতে চলেছে এত গরমে এইভাবে চলা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে জেমস আর যদি জল শেষ হয়ে যায় এখনো দুদিন লাগবে আমাদের শহরে পৌঁছতে একটা বুদ্ধি এসেছে জলের খোঁজে আমরা যদি বালি খুঁড়তে শুরু করি থামালো। ঠিক জানো তো এখানে খুঁড়লে জল পাওয়া যাবে একবার খোড়া শুরু করে গভীরে পৌঁছলে তবেই জানা যাবে যাত্রীরা মাটি খোঁড়া শুরু করলো সময় যেতে লাগলো ধীরে ধীরে এক এক করে যাত্রীরা হাল ছেড়ে দিতে লাগলো তারা সবাই খুব ক্লান্ত যে যার গাড়িতে গিয়ে বিশ্রাম নিতে লাগলো একটু পরে এসে আবার হাত লাগাচ্ছি বিশ্রাম নিয়ে নাও আমি বরং আর একটু খুঁড়ে দেখি গাড়িতে ফিরে গিয়ে বিশ্রাম নিল এত রোদে আর পরিশ্রমে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমরা এখানে সময় নষ্ট করছি কি বলতে চাও তুমি আমার মনে হয় না এখানে জল পাওয়া যাবে আরেকটা জায়গা আছে যেখানে জল নিশ্চিতভাবেই পাওয়া যাবে তাই নাকি কোথায় এখানে খুঁড়তে বলেছে মাথায় বুদ্ধি নেই নাকি ওখানে একটা জায়গা আছে সেখানে খুঁড়লেই জলের ফোয়ারা বেরোবে আচ্ছা এই ব্যাপার সেই জায়গাটা কোথায় ঠিক এইভাবে আবার জেমস তার বেলচা নিয়ে চারিদিকে শুধু গর্ত আর কোনোটাই তেমন গভীর নয় যে জল বেরিয়ে আসবে যখন অ্যালেক্স এর ঘুম ভাঙল শীত দেখে খুব অবাক জেমস তুমি এসব কি করছো আমি জল নেই আমি এই বিপদের কথাই ভেবেছিলাম তুমি বুঝতে পারছো যে কত সময় আর পরিশ্রম নষ্ট হলো আমাদের যাও হিসেব করে দেখো কতগুলো গর্ত খুঁড়েছো আর সেগুলো কতটা গভীর তুমি যদি একটা জায়গায় সেই পরিশ্রমটা করতে তাহলে একটা জায়গাতেই খোঁড়া উচিত ছিল আমার সবাইকে ডেকে সেই জায়গাটা খুঁড়তে বলল যেখানে তারা প্রথমে খোঁড়া শুরু করেছিল কিছুক্ষণ খোঁড়ার পর অবশেষে তারা জল খুঁজে পেল সবাই জল খেলো আর খালি পাত্রে জল ভরে নিল দুদিন পরে দলটা বড় শহরে পৌঁছল যা আশা করেছিল জেমস আর অ্যালেক্স তাদের শিল্পকর্মের বদলে অনেক টাকা রোজগার করলো তাদের সুনাম হলো প্রশংসা পেল তারা বড় লোক হয়ে গেল আর অন্য কারিগরদের কাজে রাখলো এখন তাদের শিল্প দেশে বিদেশে বিক্রি হয় জেমস একটা ভালো শিক্ষা পেয়েছে এখন এই সব সম্ভব হয়েছে কারণ আমি লক্ষ্যে স্থির থেকে একটা সময় একটা কাজ মন দিয়ে করেছি